السلام عليكم ورحمة الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونصلي ونصلم على سيد المرسلين نبينا محمد بن عبد الله وعلى آله واصحابه أجمعين أما بعد شمات درشو أبنا رجارا في ستر بي بانجلار درس السنة ونشتن تي دیکشن شعبايكي أنتو رك دوا وشاگوتو جانيه شروع کرشي আমরা আলোচনা করছিলাম আল্লাহর জন্য ভালোবাসার মহাপুরস্কার আমরা দেখলাম আল্লাহর জন্য ভালোবাসাই মূলত ইমান ইমানের শক্তিশালী তমরজ্জু এবং ইমানের পূর্ণতা শুধু তাই নয় আল্লাহর জন্য ভালোবাসার ভিতরের বেশি ইমানের মজা আসলে সব কিছুর মজা আছে মজা না বুঝলে বিব্রত লাগে বিরক্তি লাগে খাওয়ার মজা যদি জীব এমন হয় অসুস্থ হয়ে মজা লাগে না খেতেও কষ্ট হয় ঠিক ইমান ইমানের মজা আছে যে মজার সাথে আর কোন কিছুর হয় না আমরা যারা দর্শকের মজা কিভাবে পাওয়া যাবে আল্লাহ রসুল সাল্লাম বললেন বোখারি মুসলিম অন্যান্য কেতাবে সংকলিত সহিসালাম বলছেন বিহিনা হালা বাতিল ইমান أن يكون الله و رسوله أحب إليه مما سواهما و أي حب المرأة لا يحب إلا لله و أن يقرح أي عودة في الكفر كما يقرح أي يلقى في النار تنجة بشاية جدي كونو مانوش عرجن كورتے پاري تا هلشه إيمانير موزافا بي فوتم هلو الله إبنكت الرسول تاركسي بشير شاب كيسو تكي شاب سي بشي پريو حوبي دو نمبر কোনো মানুষকে ভালোবাসলে শুধু আল্লাহর জন্যই ভালোবাসবে আল্লাহর জন্য ছাড়া তার হৃদয়ে কোনো ভালোবাসার স্থান থাকবে না তিন নম্বর ইমান গ্রহণের পরে কুফুরিতে ফিরে যাওয়াকে এত ঘৃণা করবে যে জীবন্ত আগুনে নিপতিত হওয়াকে যেমন অপছন্দ ঘৃণা করবে সময় দর্শক তাহলে ইমানের যে মজা আছে এটা অনুভব করতে গেলে প্রথমেই আল্লাহ এবং তার রসুল সাল্লামকে সর্বোচ্চ ভালোবাসতে হবে আর এই ভালোবাসা অর্জন করলেই তো মানুষকে শুধু আল্লাহর জন্য রসুল্লাম আপকাঠিতে ভালোবাসা যাবে আর এই রকম ইমান হলেই কুফুরি আমাদের কাছে এত অপছন্দনীয় হবে যে কুফুরির কল্পনায় আমাদের মনে আসবে না আর তখনই আমরা সত্যিকারের ইমান অর্জন করতে পারবো ইমানের মজা আমরা পেতে শুরু করে দেব আর আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসা এবং আল্লাহর জন্য ভালোবাসা এর মজা কি এর গুরুত্ব কি অন্যান্য তোমাদের ইমান আসবে না হবে না অর্থাৎ পরিপূর্ণতা লাভ পাবে না যতক্ষণ না আমি মোহাম্মদ রসোল্লাহাম তার কাছে তার পিতা মাতা সন্তান এবং দুনিয়ার যত মানুষ আছে সবার চেয়ে বেশি প্রিয় না হব সমাজ দর্শক বেশি প্রিয় এটা আমরা দাবি করি কিন্তু আসলে কি আমরা রসুল্লাহ সাল্লামকে বেশি প্রিয় বানাতে পেরেছি আমার পিতার বিরুদ্ধে খারাপ কথা বলে যে কষ্ট লাগে রসুল্লাহ সালামের বিরুদ্ধে খারাপ কথা বলে কি সেই কষ্ট লাগে আমার পিতা আমার নেতার কথা না মানলে যে আপত্তি হৃদয়ে আসে আমার রসুল সাল্লাহসাল্লামের কথা অবমাননা হচ্ছে দেখলে কি সেই কষ্ট মনে আসে পিতার কথা মনে করলে মাতার কথা মনে করলে প্রিয়জনের কথা মনে করলে হৃদয়ে যে চোখের যে পানি আসে রসলাসের কথা মনে করলে কি সেটা হয় তাহলে সবকিছু থেকে সন্তান থেকে রসুল প্রিয়তর এটা অর্জন করলেই তো তাকে মাপকাঠি করা যাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্ন্যালংঘন হলে ব্যথা লাগবে এটাকে আমাদের মনে আসছে দুনিয়ার অন্য মানুষের কোন বুজুর্গ কোনো নেকর মানুষ কোনো আলেম কোনো পূর্ববর্তী নেককার ইমাম যে কোনো মানুষের কথা অমান্য করলে তার মতের বাইরে গেলে যে কষ্ট আমার হৃদয়ে লাগে রসল্লা সাল্লাহ সাল্লামের ছোট্ট একটা সুননতের ব্যতিক্রম হলে সেই কষ্টকে আমার মনে লাগে নাকি রসুল্লাহ আসাল্লাম সুননতকে ব্যাখ্যা করে আমি দূরে সরিয়ে দিই কিন্তু অন্য কারোর মত ব্যাখ্যা করার ক্ষমতা আমার হৃদয়ে নেই তালেকি কি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সবার সে প্রিয় হয়ে গেলেন আমরা নিজেরা নিজেদের মনগুলোকে বিচার করি রসুল্লাহ সাল আলিয়াকে যদি আমরা সবার চেয়ে বেশি ভালোবাসতে পারি সত্যই হৃদয়ে তার তুলনায় আর কেউ না থাকে তখনই তো ইমান পূর্ণতা পাবে আর তখনই এই আল্লাহর জন্য ভালোবাসার এই এবাদতটা আমরা পূর্ণভাবে পালন করতে পারব সময় দর্শক যেটা বলছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম অন্য হাদিসে আমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন আল্লাহর জন্য ভালোবাসলে শুধু ইমানই পূর্ণ হলো না ইমানের মজাই পেলাম না আরো অনেক মজা আছে অনেক কম করেও অনেক এবং আব্দুল সৌদি আল্লাহন বলছেন বোখারে সংকলিত হাদিস এক ব্যক্তি রসুল্লাহামের কাছে এসে বলছে ইয়া রসুল্লাহ কাইফুল আহাবা কৌমান ওয়ালাম ইয়ালিম একজন মানুষ কিছু মানুষকে ভালোবাসে জন্যই ভালোবাসে কিন্তু তাদের মতো আমল করতে পারে না আমল মানে নয় আমল করতে না আল্লাহর কে ধরাই চো পড়ে গেল কিন্তু নফল মুস্তাহাব অনেক আমল সে করতে পারে না কিন্তু তাদের খুব ভালোবাসে তার ভালো লাগে এই সব আমল একজন দায়কে ভালোবাসে তিনি আল্লাহর দিনের অনেক দাওয়াত দিচ্ছেন মানুষ উপকৃত হচ্ছে ইসলামের পথে আসছে একজন কারিকে ভালোবাসে খুব সুন্দর কোরআন তেলাবাদ করে কিন্তু সে তার মতো পারে না একজন আবেদকে দেখে খুব ভালো লাগে কত এবাদত করছে তার মতো করতে পারে না রাসুল সালিমের আলোকে একজন ব্যক্তিকে কিছু মানুষকে যারা খুব বেশি নেকামল করে অত সে করতে পারে না শুধু মনের ভালোবাসাটা আছে এর দ্বারা কি কোন ফাইদা হবে এর ব্যাপারে আপনার কি মত আপনি কি বলেন রসুল্লাহ সাল্লাহাম বলেন আনতা মা মানে তুমি যাকে ভালোবাসো তোমার আমল কিছু কম হলেও তুমি তাদের সাথেই থাকবে আল্লাহ একবার আমরা যদি রসুল্লাহ সাল্লামকে মাপকাঠি রেখে আল্লাহর জন্য এভাবে ভালোবাসতে পারি তাহলে কিছু আমল কম হলেও আমরা আখেরাতে জান্নাতে এই ধরনের নেককার মানুষদের সাথেই থাকতে দর্শক এখানে যেন আমরা প্রতারিত না হই এই হাদিস দ্বারা যদি আপনি বোঝেন যে আমি নামাজ সালাদ সিয়াম আদায় করলাম না আমি আল্লাহর ফরজ ইবাদত করলাম না আল্লাহর কোন প্রিয় বান্দা বুজুর্গার মানুষ তাকে ভালোবাসলাম না আমি তার সাথে থেকে যাব। এটা তো এই ধরনের আপনি আরবের কাফেরদের মতো পর্যায়ে চলে যাবেন যারা আল্লাহ সাথে করে যুক্তি যে এদের ভালোবাসা এদের ভক্তিতে আল্লাহ তালা আমাদের পার করে দেবেন মা না আবুদ না এল আল্লাহ আপনি আসলেই আল্লাহর জন্য ভালোবাসেন কিনা ইমান ঠিক আছে কিনা আল্লাহ এবং আল্লাহ রসুল আপনার সবচেয়ে প্রিয় কিনা এটা নিশ্চিত হওয়ার পরেই তো আল্লাহর জন্য ভালোবাসা নিশ্চিত হবে আপনি যদি রসুল্লাহ সাল্লাম ভালোবাসার দাবি করেন তার রস্না তার এর্তেবার দিকে কোনো খেয়াল না দেন তাহলে ভালোবাসার দাবি মিথ্যা আবার রসুল্লাহ সাল্লাম সাহাবিদের চেয়ে তারপরের যুগের কাউকে ভালোবাসেন আপনার ভালোবাসার দাবি মিথ্যা রসুল আল্লাহ সাল্লাম যাদেরকে যেভাবে গুরুত্ব দেন তাদের ভালোবাসতে হবে তাহলেই না ভালোবাসাটা আল্লাহর জন্য হবে কারণ ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা হবে যার হৃদয় আল্লাহর ভালোবাসা আছে আর কার হৃদয় আল্লাহর ভালোবাসা আছে এটা জানার একমাত্র আলামত যে রসুলা কে কত একতে বা করে আর রসুলাম কার কত মর্যাদা দিয়েছেন আল্লাহ রসুল কথা বলেছেন আল্লাহ কোরআনে মর্যাদা বলেছেন অনুসরণের চেয়ে পরবর্তীদের অনুসরণকে বড় মনে করে ফেলেন তাহলে তো আপনি বিপদগামী তার পথ শুরু করলেন আপনি বিপদগামী হয়ে গেলেন আল্লাহ কোরআন কে রেমে আমাদের মানদণ্ড বানিয়েছেন আর পরবর্তী সকল মানুষ আল্লাহ জানালেন প্রথম অগ্রগামী মহাজির আনসার সাহাবিদের জন্য আল্লাহ দুটো পুরস্কার রক্ষিত রেখেছেন দুটো পুরস্কার প্রদান করার বরাদ্দ করেছেন একটা হলো আল্লাহ তালা তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন আরেকটা হলো তাদের জন্য মহান জান্নাত তৈরি করে রেখেছেন আর অন্য মানুষদের জন্য তাদের মহান পুরস্কার পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য পথ হল মহাজির আনসার অগ্রগামী প্রথম মহাজির আনসারদের সুন্দর পরিপূর্ণ অনুসরণ করা অর্থাৎ আল্লাহতালা আমাদেরকে জানালেন প্রথম অগ্রগামী মহাজীর আনসারদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন তাদের উপর খুশি এই মর্যাদা পেতে একটাই পথ প্রথম অগ্রগামী মহাজির আনসারদের অনুসরণ করবে কাজে রাসুল্লাহ সাল্লাহামের এতে বা অনুসরণের মানদণ্ড সাহাবা একরাম আপনি যদি সাহাবাহরামকে বাদ দিয়ে পরবর্তীদেরকে বেশি ভালোবাসার মানদণ্ড বানান এক্ষেত্রে ভুল হলো ঠিক অনুরূপ ভাবে রাসুল্লাহ সাল্লাহাম তার পরবর্তী তিন প্রজন্ম প্রশংসা করেছেন আপনি যদি তিন প্রজন্মের গুরুত্ব না দিয়ে পরের প্রজন্মের বেশি গুরুত্ব দেন তাহলে পরে রসুল্লা সাল্লাহামের জন্য কাজেই খুব সতর্ক হতে হবে কোরআন এবং সন্ন্যার বাণীগুলোকে সামগ্রিকভাবে ভাবে বুঝতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বললেন যদি কোনো মানুষ অন্য কিছু মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য অর্থাৎ তাদের এবং কাবায়ের ভিতরে লিপ্ত মুবে ভিতরে লিপ্ত থাকে তার তো এটা আশা করার কোন সুযোগ তার মানে সে ভালোবাসাই না নেককারদের ভালোবাসা হৃদয় স্পর্শ করবে কখন যখন আপনি নিজে নেককার হতে চাইবেন নে আকর্ষণ থাকবে তখনই না সত্যিকারের ভালোবাসা আসবে নইলে দুটো মুখের দাবি বলে প্রমাণিত হবে সমান্ত দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে আবার আসবো আপনাদের কাছে ততক্ষণ আমাদের সাথেই থাকুন মানার নাম আপনি ক্রেতা জেনে নিন আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান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 सकाल सा इंटरशनल स्कूल वरि व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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা দায়িত্বটা দেখুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহাত সময় তো দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম আল্লাহর জন্য ভালোবাসার মহান পুরস্কার মর্যাদা কেউ যদি আল্লাহর জন্য কোরআন সুন্নার আলোকে ইত্তেবায় রসুল সালাসান আলোকে নেককার মানুষকে ভালোবাসে সেই পরিমাণের আমল নাও করতে পারে আল্লাহর জন্য ভালোবাসে কোনো বড় আলেমকে বড় দায়ীকে দিনদার মানুষকে অন্তর দিয়ে ভালোবাসে তার ব্যথায় ব্যতীত হয় তার আনন্দে আনন্দিত হয় তার জন্য অন্তর দিয়ে দোয়া করে এই ভালোবাসার পুরস্কার হলো যে জান্নাতে এই ব্যক্তি ওই মর্যাদাবান ব্যক্তি যে জান্নাতে যাবেন এরাও সেই জান্নাতে যাওয়ার আল্লাহ সুযোগ করে দেবেন অন্য হাদিসে আবুদার বলছেন আমি রসুলামকে বললাম ইয়ার আহাব্বা কমান ওলাম ইয়া আমি রসল আল্লাহ আপনি বলুন তো একজন মানুষ অন্য একজন মানুষ বা কিছু মানুষকে ভালোবাসে কিন্তু তাদের মতো অত আমুল করতে পারে না অত নফল এবার করতে পারে না তার কি অবস্থা হবে রসলালাম বললেন আন্তামা আমেন আহ তুমি তাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে আবুদারকে ফিরে বলেনসুলাল্লাহ না ওহব্বুল্লাহ রসুল্লাহ আমি তো আল্লাহ এবং রাসুলকে মহবত করি রসুল বললেন আন্তামা আমান আহবা তুমি যাকে ভালোবাসো তার সাথে থাকবে আবুদারকে ফিরে বারবার বললেন রসুল্লাহ সাল্লাম বারবার একই উত্তর দিলেন কাজেই আমরা যদি আল্লাহর জন্য আল্লাহ তালাকে সর্বোচ্চ ভালোবাসতে পারি আল্লাহ রসুল সাল্লাম সর্বোচ্চ ভালোবাসতে পারি আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের জন্য আল্লাহর জন্য রসুল সাল্লাম আপকাটিতে অন্যান্য দিনদার মানুষদেরকে ভালোবাসতে পারি কাছের দূরের পুরাতন সমকালীন দায়ী আলেম তাদেরকে ভালোবাসব শ্রদ্ধা করব। আল্লাহর জন্য তাদের মতো আমল না করলেও আমরা তাদের সাথে জান্নাত পাওয়ার একটা সুসংবাদ রসুলাল্লা সাল্লাহ সাল্লাম আমাদেরকে দিলেন সমত দর্শক এই ভালোবাসার অর্থ এই নয় যে আমরা এই সমস্ত নিকার মানুষদের রসল্লা সাল্লাহ আসালামের সমপর্যায়ের বানিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্ন্যত বাদ দিয়ে তাদের অনুসরণে অনুকরণের দাবি করব। ভালোবাসা শ্রদ্ধা আর অনুসরণ অনুকরণ এক নয় আমরা শ্রদ্ধা করব ভালোবাসবো উম্মতের সকল মুমেন্টকে এবং ভালোবাসা বাড়বে বৃদ্ধি পাবে গভীর হবে উম্মতের ওলামায় কেরাম দায়ী পুরাতন নতুন সবার জন্য কারোর প্রতি কোনো বিদ্বেষ আমাদের থাকবে না কোনো ইশতেহাদি কারণে নয় কোনো ফিক্ষি কারণে নয় কোনো মতামতের কারণে নয় আমরা তাদেরকে শ্রদ্ধা করব তাদের জন্য দোয়া করব কারণ তারা অনেক বসে আমল করেছেন আল্লাহর দিন পৌঁছে দিয়েছেন আমাদের জন্য তাদের ভালোবাসায় আমরা উপকৃত হব। কিন্তু ভালোবাসার অজুহাতে এতেবার পর্যায়ে যাওয়া যাবে না এত্তে ব্যাটা হবে রসুল সাল্লামের সুন্নতের মাপকাঠিতে আল্লাহর নির্দেশ রসুলামের সুন্নত এটা কোনো যুক্তি ছাড়া কোনো বিচার ছাড়া গ্রহণ করতে হয় আর বাকি সবাইকে ভালোবাসতে হবে সাহাবাইকেরামকে সর্বোচ্চ ভালোবাসতে হয় কিন্তু সাহাবাইকেরামের অনেক ইশতেহাদি মত আমরা অনেকেই মানি না কেউই মানে এরকম রয়েছে আর মত না মানার কারণে অশ্রদ্ধা হয় না আর শ্রদ্ধা ভালোবাসার নামে মত মানতে গেলে সুন্নত লঙ্ঘন হয়ে যায় কাজেই এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা শ্রদ্ধা করবো প্রচণ্ড ভালোবাসব তাদের ভালোবাসা আমাদের হৃদয়কে জুড়ে থাকবে তাদের আনন্দে আনন্দিত হব তাদের ব্যথায় ব্যথিত হব কিন্তু এর্তে অনুসরণ অনুকরণের পর্যায়ে রসল আল্লাহ থাকবেন তাদের মাধ্যমে এর্তে চেষ্টা করতে পারি কিন্তু এমন যেন না হয় ভালোবাসার অজুহাতে আমরা সুন্নাত অনুসরণের মানদণ্ড থেকে বেরিয়ে যাই আল্লাহ তালা হেফাজত করুন সম্মানিত দর্শক আল্লাহর জন্য ভালোবাসার এই মহান পুরস্কার রসুলাম আরও অন্যান্য হাদিসে বলেছেন আল্লাহর জন্য যদি কেউ ভালোবাসে কোনো মানুষকে তার আরও একটা বড় পুরস্কার হলো স্বয়ং আল্লাহ তা আলা তাকে ভালোবাসেন আমরা যদি আল্লাহর জন্য এভাবে ভালোবাসতে পারি তখন আল্লাহ আমাদের প্রেমিক হয়ে যাবেন আমরা যার প্রেমিক হতে যাই আমরা যার প্রেমিক হতে চাই স্বয়ং তিনি আমাদের প্রেমিক হয়ে যাবেন এটা কেমন হাদিস শৈফে আসছে সহি মুসলিম সংকলিত হাদিস রসল্লা সাল্লাম বলছেন এক ব্যক্তি অন্য এক গ্রামে তার এক ভাইকে জিয়ারত করতে দেখতে বেড়াতে যাচ্ছে আল্লাহ পথের উপরে একজন ফেরিস্তা রেখে দিলেন ভাই আপনি কোথায় যাচ্ছেন এই গ্রামে অমুকের সাথে দেখা করুন হাল্লা কামিন নয়ামাতিন আলী তারা সে কি তোমার দুনিয়াতে কোন উপকার করেছেন তুমি তার সাথে আছে ভালো মন্দ যে আমি আল্লাহর জন্য তাকে ভালো দুনিয়ার কিছুই এখানে মাকসুদনা তখন ওই ফিরে বললেন আনা রসোল্লাহ ইলাইকা আহাবাকা কামা হুফি হাদিস ওই তাকে বললেন শোনো আমি আল্লাহর পক্ষ থেকে দূত হিসেবে তোমার কাছে আল্লাহ আমাকে আল্লাহ সময় তো দর্শক তাহলে আল্লাহর জন্য ভালোবাসা কাকে বলে দুনিয়ার সকল স্বার্থের বাইরে দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার আশা থাকবে না শুধু আল্লাহ খুশি হবেন ওই লোকটা আল্লাহর ইবাদত করে আল্লাহর কথা বলে আল্লাহ তাকে ভালোবাসলে খুশি হবেন এই দুনিয়ার কোনো স্বার্থ কোনো প্রয়োজনের বাইরে যে ভালোবাসা এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা আর ক্ষেত্রে আমরা কিন্তু ভুল করি। আমরা অনেককে ভালোবাসি তার কাছে যাই দুনিয়ার জন্য দুনিয়ার জোয়া নিতে বিপদে পড়ে গেছি দোয়ার জন্য যাচ্ছি এটা কিন্তু দুনিয়ার জন্য যাওয়া আপনি দুনিয়ার একটা স্বার্থ অর্জনের যাচ্ছেন আপনি দিন শিখতেও যাচ্ছেন না আল্লাহর জন্যও যাচ্ছেন না ভালোবাসার জন্যও যাচ্ছেন না আপনার ভালোবাসা আপনার নিজের স্বার্থের এই স্বার্থ হাসিলের জন্য যাচ্ছেন আর এজন্য তো ভাইরা আমাদের যাওয়া আসা হতে হবে আল্লাহর জন্য আর চাওয়া পাওয়া হতে হবে আল্লাহর কাছে আমরা যদি কোনো নেকার মানুষ দিনদার মানুষ আলেম দায়ী আমার ভালো লাগে তার দাওয়াতটা ভালো মনে হয় আমি তাকে সালাম দিতে যাই তাকে দেখতে যাই তার কাছে দশ মিনিট বসার জন্য আল্লাহ কারোর কাছে যাবে তার জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেবেন মানসালাকালমান আপনি একজন নেওয়ার পদ্ধতি একটা তাই দেখাল্লা কবল করবেন বিপদে পড়লে কোন কোন দোয়া পড়তে হয় শেখার জন্য গিয়েছেন দিনের এলেম সন্নাতের জন্য গিয়েছেন আপনি আল্লাহ রাসে জিহাদের এই চলার পথটা আল্লাহ আপনার জন্য জান্নাতের পথে চলার সাহস করে দেবেন কি বিশ্বের সকল সৃষ্টি নদীর মাছগুলো পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে আর আপনি যদি আল্লাহর জন্য ভালোবাসা নিয়ে এগোন শেখার জন্যও না খুব ভালোবাসেন যাই অনেকদিন দেখা হয় না সালামটা দিয়ে আসে আর কোন উদ্দেশ্য আপনার নেই আল্লাহর জন্য ভালোবাসা আপনাকে তাড়িত করেছে যেমন আব্বাকে অনেকদিন দেখেন না আপনি ছুটে যাচ্ছেন মাকে অনেকদিন দেখেন না ছুটে যাচ্ছেন আপন বন্ধুকে অনেকদিন দেখেন না প্রিয় বন্ধুকে অনেকদিন দেখেন না মনটা অস্থির লাগে ছুটে যাচ্ছেন দুনিয়ার কোনো স্বার্থ নেই রকম আল্লাহর জন্য ভালোবাসেন ছুটে যাচ্ছেন দুনিয়ার কোনো স্বার্থ নেই এর মর্যাদা অনেক বেশি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একাদিসে বলছেন বোখারি মুসলাম অন্যান্য গ্রন্থে সহ হাদিস আল্লাহ তালা কেয়ামতের দিন কোনো ছায়া থাকবে না সেই দিন সাত শ্রেণীর মানুষকে ছায়া দেবেন তাদের এক শ্রেণীর মানুষ রাজুলান বা ফিল্লাহ আলহ ইস্তেমা আলী হি তাফার দুজন মানুষ একে অপর আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য মাঝে মাঝে একসাথে এসে বসে আল্লাহর মহব্বত নি আলাদা হয়ে যায় এদেরকে আল্লাহ কেয়ামতের দিনে তার দেওয়া খাস ছায় অথবা আর সে ছায় আশ্রয় দান করবেন অন্য হাদিসে আসছে আল্লাহ রসুল্লাহ আসসালাম বলছেন আল্লাহ তালা কেয়ামতের দিন বলবেন আর কোনো ছায়া নেই কিন্তু আমরা যদি শিক্ষা অথবা মহব্বত এই দুটোর বাইরে অন্য কোনো গরজে যাই যেটা আমরা অধিকাংশ ক্ষেত্রে ভুল করি আমরা দুনিয়ার গরজে যাই আল্লাহর মহব্বতের জন্য বসে থেকে দুটো কথা শুনে আল্লাহর ভয়ে চোখে পানি আসবে এজন্য অথবা শুধু আল্লাহ খুশি হবেন সম্মান দর্শক এটা কখনোই আল্লাহর জন্য ভালোবাসা না এটা আপনার আত্মপ্রেম আর এজন্য গেলে কোনো সব হবে এটা কোরআন হাদিসে নেই বরং উল্টো হয়ে যাবে হয়তো অন্যায় হতে পারে দুটো অন্যায় খুব স্পষ্ট একটা হলো আমরা যখন বিপদে দুয়ার জন্য অন্যের কাছে যাই তখন আল্লাহর ব্যাপারে একটা খারাপ ধারণা আমাদের আসে আল্লাহ বোধহয় না আল্লাহ আল্লাহ শুধু আল্লাহ বলছেন যে আমার বান্দারা যখন আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে আমি আল্লাহ তাদের কাছেই আছি আমাকে ডাকলেই আমি সাড়া দেব অর্থাৎ বান্দা যেখানে থাক যে অবস্থায় থাক আমাকে কাছে পাবে ডাকলে আমার সাড়া পাবে কাজে আমি যদি মনে করি যে না আল্লাহ বলেছেন এটা আমার মনের শান্ত না আল্লাহ বোধ আমার তাকে সাড়া দেবেন না তাহলে তো আমি আল্লাহর এই মহান ওয়াদার প্রতি অবজ্ঞা করলাম সময় তো দর্শক আজকের এ পর্বে আর দীর্ঘ করতে পারছি না আল্লাহ তাল্লাহ তৌফিক দিলে আগামী পর্বে এ বিষয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখবেন এই আশায় এই দোয়ায় আজকের পর্ব শেষ করছি ওসল আল্লাহ আলহিআন আসসালাম